টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান ফর ইউম্যান এ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখাত আলহামদুলিল্লাহ রবিলাম আশ্রফিল নবী গিনা মুহমদ ওয়াল আলিহিউ আসহাবিহিমানবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলায় এর আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইতিমধ্যে আপনাদের সামনে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি গত পর্বে আমরা আদর্শ মুসলিমের যে করণীয়টি আলোচনা করেছে সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি মসজিদে জামাতে নিয়মিত অংশ গ্রহণ করে সলাৎ আদায় করবে শুধু সলাৎ আদায় করবে তা নয় সলাদ তো আদায় করবি কিন্তু আদর্শ মুসলিম ব্যক্তি মসজিদে জামাতে অংশগ্রহণ করে সালাদাই করবে শুধুমাত্র কোনো ওজোর যদি তার থাকে ওঝরের কারণে জামাত বর্জন করবে বা বর্জন করা তার জন্য অবকাশ থাকবে সুযোগ থাকবে এছাড়া তিনি জামাতে অংশগ্রহণ করবে মসজিদে গিয়ে জামাতে সালাদ আদায় করবে আজকের আলোচনায় আমরা যে পয়েন্টটি আলোচনা করব সেটি এর সাথে সম্পৃক্ত আর সেই পয়েন্টটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কখনও সালাদ বর্জন করবে না সালাত পরিহার করবে না ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করবে না এবং আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকার সত্যিকারভাবে এটা উপলব্ধি করবে জানবে যে ইচ্ছাকৃতভাবে সালাত বর্জন করা এই কাজটি অত্যন্ত গর্ভিত নিষিদ্ধ কাজ বরং কুফুরি আদর্শ মুসলিম ব্যক্তি এভাবেই সেটাকে উপলব্ধি করবে তিনিটা মনে করবে না যে সালাত আদায় করলেও চলে যে কিছু সালাত আদায় করলাম किस सलाद आदाय करल सलाद बर्जन कर ले असुविधा नहीं आदर्श मुस्लिम व्यक्ति बुझेना तई रसल्लास्लम यह कारण सलाद बर्जन कराके अत्यंत कठिन एक अपराध कथा उल्लेख कर सलाद हिस्से एम एक विषय जर माध्यम एक जो ईमानदार व्यक्तर ईमान के रक्षा तई इच्छाकृत को व्यक्ति जो सलाद परिहार कर बर्जन कर सलाद ऐड़े जाए সেই ব্যক্তি সত্যিকার অর্থে ইমান থেকে বেরিয়ে যায় এবং কুফুরীর মধ্যে লিপ্ত হয়ে যায় এই কারণেই রসুলুল্লাহ ইসলাম একাধিক হাদিসের মধ্যে এই বিষয়টি আমাদের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে করে আদর্শ মুসলিম ব্যক্তি সলাতের বিষয়টি উপলব্ধি করতে পারে জ্যাবির জব্দ আল্লাহতাল্লবণিত হাদিসের মধ্যে রসুলাল্লাহিস থেকে তিনি বলেন ইসলাম ইয়াকুল যে আমি বলতে শুনেছি কুফুরি এবং সির্কের মাঝে পার্থক্য হচ্ছে এই বর্জন করা অর্থাৎ কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে থাকে সে ব্যক্তি ইমানদার হবে আর যদি কোন ব্যক্তি সলাদকে বর্জন করে সলাদকে ত্যাগ করে সে কুফুরি এবং শির্কের মধ্যে লিপ্ত হবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ইসলাম থেকে বাইর হয়ে যাবে ইমাম ভাই হাকির রহমতুল্লাহ সুনাল খুবরার মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর হচ্ছে ছয় এরপর আরেকটি হাদিসটি হাসিবদি আল্লাহন তিনি বলেন যে রসুল আমাদের মাঝে এবং তাদের মাঝে যে অঙ্গীকারটি রয়েছে যে অঙ্গীকারের মাধ্যমে আমাদের মাঝে এবং তাদের মাঝে পার্থক্য তৈরি হয়েছে সে অঙ্গীকার হচ্ছে নামাজ ফামান ফাকাদ সলাত যে নামাজকে পরিহার করল ত্যাগ করল বর্জন করলো ফাকাদ কাফারা সে কুফুরিতে লিপ্ত হলো ইমাম রহমতুল আলাই তার সুনানের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর হচ্ছে এক হাজার উনআশি এই হাদিস থেকেও আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে মূলত ইমানদার এবং কাফেরদের মাঝে যে অঙ্গিকারটি পার্থক্য করে থাকে যে অঙ্গিকার নিয়ে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করেছি যে অঙ্গীকার নিয়ে একজন ব্যক্তি ইসলামী আদর্শকে গ্রহণ করেছে সে অঙ্গীকারটুকু হচ্ছে আসলাহ নামাজ যে নামাজের জন্য রাসুল উল্লাহাম বারবার গুরুত্ব দিয়েছেন তাই এই নামাজটি হচ্ছে মূলত ওই যে অঙ্গীকারের মাধ্যমে একজন ব্যক্তি ইমরানের মধ্যে দাখিল হয়েছে ইসলামের মধ্যে দাখিল হয়েছে সুতরাং যে ব্যক্তি সলাাদকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবে সে কুফুরির মধ্যে লিপ্ত হবে এটাই রাসুল উল্লাহ ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আরেকটি হাদিস এই হাদিসটি অমরুল খতাব রাদী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন লাহদাফিল ইসলামে লিমান থারা সলাহ অমর বলতেছেন ইসলামে ওই ব্যক্তির কোন অংশ নেই লিমান থারা সলাহ যে নামাজকে ত্যাগ করল যে নামাজকে ছেড়ে দিল নামাজ আদায় করলো না ইসলামে মূলত তার কোনো অংশ নেই সুপ্রিয় দর্শক বায়ুবনের অমরুল খতাব রদি আল্লাহ ওই বক্তব্য থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে কোন ব্যক্তি সলাদ ত্যাগ করে সলাদ বর্জন করে এই দাবি করার কোনো সুযোগ নেই যে আমি মুসলমান যে আমি প্রকৃত মুসলমান এই দাবি করার সুযোগটুকু নেই ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মিনুল খাতাবাদী আল্লাহ তালু বিষয়টি স্পষ্ট করে বলে দিচ্ছেন যে ইসলামে তার কোনো অংশই নেই সুতরাং সে এই দাবি করার কোনো সুযোগ নেই যে ইসলামে দাবি করতে পারে আমি মুসলমান অথচ সেই সলাাদ ত্যাগ করবে ইমাম বাই হাকি রহমতুল্লাহ ইয়াদিসটি বর্ণনা করেছেন এই আশারটি বর্ণনা করেছেন আসার নম্বর হচ্ছে ছয় হাজার এই বন্যা থেকেও আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে কোন ব্যক্তি যদি সলাাদকে ত্যাগ করে থাকে তাহলে সে এই দাবি করার সুযোগ নেই যে আমি মুসলমান ইসলামের মধ্যে তার আর কোনো সুযোগ নেই কোনো অংশ নেই একজন ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করে সলাতের মাধ্যমেই মূলত সেই ইসলামের মধ্যে টিকে থাকবে কোন ব্যক্তি যদি টিকে থাকতে চায় ইসলামের মধ্যে তাহলে তার টিকে তুকু হবে ইসলামের মধ্যে সলাতের মাধ্যমে সলাৎ আদায়ের মাধ্যমে সে ইসলামের মধ্যে টিকে থাকবে আর যদি সলাদ বর্জন করে তাহলে সেই ইসলামের মধ্যে টিকে থাকতে পারবে না ঠিক একই হাদিস এটি মুরাদ হাসিবদি আল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ থেকে তিনি বলেন নিশ্চয়ই যে সলাদ ত্যাগ করলো সলাদ বর্জন করলো ফাঁকা দিকাফারা সেই কুফুরিতে লিপ্ত হলো ইবনি হেব্বান রহমতুল্লা তা শহীদে বর্ণনা করেছেন হাদিস নম্বর চোদ্দোশো তাহলে এই হাদিস থেকে এবং এই যে হাদিসগুলো যেগুলো আমরা বললাম এই সমস্ত হাদিস থেকে আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হচ্ছে সেটি হলো এই যে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সালাদ বর্জন করার কাজটি মূলত কুফুরি এটি ইচ্ছাকৃতভাবে করে ব্যক্তি যদি সালাদ ত্যাগ করে থাকে তাহলে সে ব্যক্তি মুসলিমই থাকতে পারবে না আদর্শ মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই এই আমরা বলেছি আদর্শ মুসলিম ব্যক্তি কখনো সালাদ বর্জন করবে না বরং আদর্শ মুসলিম ব্যক্তি সালাদ বর্জন করবে না তা নয় বরং আদর্শ মুসলিম ব্যক্তি সালাদ বর্জন করাকে এই কাজটাকে কুফুরি মনে করবে যেহেতু সলাদ বর্জন করার মাধ্যমে সে জানে যে ইসলামে তার আর কোনো অংশ অবশিষ্ট থাকে না এখন আমাদের সামনে একটি প্রশ্ন আসবে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিয় দর্শক বায়ুবনেরা সেটি হচ্ছে সলাদ বর্জন বলতে আমরা কী বুঝি আমরা হয়তো অনেকে মনে করতে পারি সলাদ বর্জন বলতে আমরা বুঝি যে মানে একেবারে সলাদ তিনি আদায় করলেন না ব্যাপারটি এমন কিনা। এই জিনিসটি খুব ভালো করে আমাদেরকে উপলব্ধি করতে হবে সলাাদ বর্জন বলতে প্রথম যে বক্তব্যটুকু সেটি হচ্ছে এই সলাদ বর্জন বলতে কিন্তু এটা বুঝায় না যে কোন ব্যক্তি সলাাদকে অস্বীকার করল এখানে কোন ব্যক্তি এই কথা বলার সুযোগ নেই যে সলাদকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে তাহলে ঠিকই বলেছেন ব্যাপারটি এমন নয় সলাদকে যদি কেউ অস্বীকার করে যে সলাদ আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে বান্দার উপর ফরজ নয় তাহলে সে কাফির হয়ে যাবে সমস্ত ওলামায়কেরাম রক্যমতে সেখানে কোনো ধরনের দ্বিমত নেই যেহেতু আল্লাহ রব্বুল্লা আলমীর একটি বিধানকে অস্বীকার করলো যে আল্লাহর রবগুল আলমীর একটি বিধানকে ইচ্ছাকৃতভাবে অস্বীকার করবে এটি কোনো ব্যক্তির জন্য কখনো জায়জ নেই তাই কোনো ব্যক্তি যদি সলাদকে অস্বীকার করে সে কাফির হয়ে যাবে এত কোনো সন্দেহ সলাদ বর্জন করা বলতে এটা বুঝায় না কোনো ব্যক্তি এই চিন্তা করার না সলাদ বর্জন করতে মনে হয় রসুল্লাহ সাল্লা এটা বুঝিয়েছেন এখানে উদ্দেশ্য হচ্ছে সলাদ বর্জন করা হল মানে মানা কাহা মুখিরা যে সলাদকে বর্জন করেছে সলাদকে অস্বীকার করে এই ব্যাখ্যাটুকু রাসুল উল্লাহাম হাদিসের মধ্যে দেননি এবং রাসুল উল্লাহাম এই ব্যাখ্যা সাল্লাহ সাল্লামের কোন সাহাবি করেছেন এটি জানা নেই বরং সাহাবিরা একেবারে স্পষ্ট জিনিসটি বুঝেছেন এইভাবেই বুঝেছেন এখন এখানে যদি বলা হয় থাকে যে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের ব্যাখ্যা রয়েছে কিন্তু যদি ওই হাদিসকে আমরা নিয়ে আসি আহাদুল্লাহ ইবাই নামুম আসলা তাহলে সেখানে তো আমরা বুঝেছি ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য যে অঙ্গীকার আমাদের সে অঙ্গীকার হচ্ছে সলা তাই কোনো অবস্থায় কোনো ব্যক্তি যদি সলাদকে পরিহার করে সে ইসলামের মধ্যে তার কোনো অংশ দাবি করার সুযোগ নেই যে আমি মুসলিম আমার ইসলামের মধ্যে একটা অংশ রয়েছে মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি এমনটি করার কোনো সুযোগ নেই দ্বিতীয় যে পয়েন্টটি এখানে আলোচনা হবে সেটি হচ্ছে এই সলাদ বর্জন করা বলতে এখানে দুটি কথা রয়েছে এবং এই দুটি পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট এক নম্বর পয়েন্ট হচ্ছে তার কুশলাতে কুলিহান কোনো ব্যক্তি সলাদকে বর্জন করবে সম্পূর্ণরূপে একজন ব্যক্তি সলাদ সম্পূর্ণরূপে আদায় করবে না একেবারে সলাতের সাথে তার কোনো সম্পর্ক নেই মসজিদের আশেপাশেও যায় না মসজিদে ঢুকেই না বরং মসজিদ ঢুকাকে মনে করে মহা কোনো ভয়ের বিষয় এমন কোনো ব্যক্তি যদি হয় তাকে তাহলে এই কাজটি একেবারেই কুফুরি কোনো সন্দেহ নেই যেহেতু সে সলাদকে বর্জন করেছে এটি সলাদ বর্জন করা কে এবং এর মাধ্যমে সে ব্যক্তি কুফুরির মধ্যে লিপ্ত হবে যেহেতু সে কমপ্লিটলি সলাদকে বর্জন করে সে সলাতে তার কোন সম্পর্ক নেই সলাদ বর্জন করতে আরেকটি জিনিসকে বুঝায় সেটি হলাত পড়বে কিছু সময় পড়বে না আমরা দেখি পাঁচ বাক্য সলাতে মধ্যে দুই ওয়াক্ত আদায় করে তিন আদায় করে না পাঁচ ওয়াক্ত আদায় করে না জুমার দিন আদায় করে पांच वक्त आदाय करना जुमा आदाय करना ईदर सलाद आदाय समाज मध्य प्रकृतर लोक बहु आज क्यों क्यों एक आत्म सलाद आदाय करें आर क्यों क्यों तीन आक्त आदाय करें दुईक्त आदाय करें ना क्यों क्यों चार आदाय करें क्योंकि शुद्ध एक आत्म आदाय करें ना ये प्रकृतर लोक समाज मध्य अनेक आतु शाह बर्जन कराते जो बुझा এই দৃষ্টিভঙ্গির আওতার মধ্যে আসবে কিনা তারাও কি সলাদ বর্জনকারী হিসেবে চিহ্নিত হবে কিনা অধিকাংশ আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহরুল আলমিন তোমাদের উপর ফরজ করেছেন দিন এবং রাতের মধ্যে সালাত। তাই এই ব্যক্তি যদি পাঁচকে তিন করেনি তাহলে সে ব্যক্তি সত্যিকার অর্থে সলাত আদায় করলেন না সলাধ বর্জন করলেন সেই অক্তে তিনি মূলত সলাদ বর্জন করার কারণে কুফুরির মধ্যে লিপ্ত রয়েছে তাই কোন ব্যক্তি কুফুরি করার পরে আর আল্লাহ রব আলমিনের এবারত তার কাছে গ্রহণযোগ্য হয় না যেহেতু কুফুরির কারণে তার সমস্ত আমলি বরবাদ হয়ে যাবে তাই এই কারণেই অধিকাংশ আহ তাহিক মাহকিক ওলাময়াম বলেছেন এটি যে সলাদ বর্জন করা বলতে এখানে কোনো ব্যক্তি যদি সলাদ নিয়মিত আদায় না করে থাকে তাহলে তার সলাদ বর্জন এটাকে বোঝানো হবে যেহেতু সে ব্যক্তি নিয়মিত রসল উল্লাহ সাল্লাহ উল্লী বক্তব্য অনুযায়ী সলাদ আদায় করেন নি। সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা সময় হল বিরতির আমরা এক্ষণ বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুর ইনশাআ আল্লাহত একটু পরেই ফিরে আসছি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 सकाल सा रसुल्ला कुरान तेलावर कारण पवित्र कुरान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 कत कार्यकिन भाव ममिन बंदर प्रति क्यालमी रंगे रंजित कर जीवन रंग पर सुप्रिय दर्शक श्रोता फिरतर पर आरोप आलोचन आलोचना करते आदर्श मुस्लिम व्यक्ति नियमित सलाद आदाय करबना এবং সলাদ বর্জন করাকে সে কুখুরি মনে করবে তাই আদর্শ মুসলিম ব্যক্তি যখন সলাৎ আদায় করাকে কুখুরি মনে করবে কখনও সেই সলাদ বর্জনকারী ব্যক্তির সাথে ইসলামী আদর্শের কারণে তার সম্পর্ক সেখানে নিবিড় সম্পর্ক সুসম্পর্ক হবে না এই কারণেই সলাদ বর্জনকারী ব্যক্তির বিধান নিয়ে ওলামাই কালামের মত রয়েছে বিশুদ্ধ অভিমত হচ্ছে যে ব্যক্তি সলাদ আদায় করল না সলাদ বর্জন করলো সে ব্যক্তি মূলত কুহুরীতে লিপ্ত হল সে ব্যক্তি ইসলামের যেই পরিধি এবং সীমা রেখা রয়েছে সেই সীমারেখাকে লঙ্ঘন করে বেরিয়ে পড়লো সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা এতটুকু আলোচনার পরে ১০ নম্বর পয়েন্ট আজকের আলোচনা আমরা নিয়ে আসতে চাই একজন আদর্শ মুসলিম ব্যক্তির আল্লাহ রব্বুল আলমীর সাথে তার সম্পর্ক নিবিড় ও মজবুত করার ক্ষেত্রে করণীয় দশম কাজটি হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তি সুনাত সলাদগুলো ও নফল সালাদগুলো আদায় করবে এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই মনে করে থাকি যে শুধুমাত্র ফরজ সালাদগুলো আদায় করলেই আমাদের সালাত আদায় হয়ে যাবে আর আমাদের সুননাথ এবং নফলের কি প্রয়োজন রয়েছে কোন সন্দেহ নেই আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর যেটি ফরজ করেছেন সেটি যদি আপনি আদায় করেন তাহলে আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে যে অপরিহার্যতা যে বাধ্যবাধকতা আপনার উপর আছে সেই বাধ্যবাধকতাটুকু আপনার উপর থেকে উঠে যাবে অপরাধ অন্যায় থেকে গুনা থেকে পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন কোন সন্দেহ নেই কিন্তু আদর্শ মুসলিম ব্যক্তি শুধু ফরজ নামাজগুলো ফরজ সালাদগুলো আদায় করবে এমনটি নয় তিনি সুন্না সালাদগুলো নফল সালাদগুলো তিনি আদায় করবেন আদর্শ মুসলিম ব্যক্তি এবং সেক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন এক্ষেত্রে যে করণীয় যে বিষয়গুলো একজন আদর্শ মুসলিম ব্যক্তি অত্যন্ত গুরুত্ব সহকারে উপলব্ধি করবে এবং বাস্তবায়ন করবে সেগুলো নফল ও শূন্যত সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে আদর্শ মুসলিম ব্যক্তি সে উপলব্ধি করবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করবে জানবে নফল এবং শূন্যত নামাজের মাধ্যমে আল্লাহরবুল্লা আলমিনের নৈকট্য লাভ করা যায় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে পৌঁছা যায় ফরজ নামাজগুলো আল্লাহ রব আলমিনের নৈকট্য লাভ করার সহায়ক কোনো সন্দেহ নেই কিন্তু নফল নামাজগুলো বান্দাকে আল্লাহ রবুল্লা আলমীর নৈকট্য লাভ করতে সবচেয়ে বেশি সহায়তা দান করে থাকে এটাই হাদিস কুৎসির মধ্যে রসুল্লাহ আসলামের স্বাদ করেন ইহাদিস মধ্যে এসেছে রসুল্লাহমের সাদ করেন নফল নামাজ আদায়ের মাধ্যমে আমার বান্দা আমার নৈকট্য লাভ করার চেষ্টা করতে থাকে এমন কি আমি তাকে ভালোবাসি মানে আমার ভালোবাসা অর্জন করা পর্যন্ত নফল সরাতের মাধ্যমে বান্দা আমার নৈকট লাভ করে থাকে আমার ইবাদ প্রতি যখন আমার ভালোবাসা এসে যায় আমি যখন বান্দাকে ভালোবাসি কুন্তুমা আমি তার কান হয়ে যায় আল্লাহ যে মাধ্যমে সে শুনতে পায়ি তার চুখ হয়ে যায় আল্লাহি যে মাধ্যমে সে দেখতে পায় ওদাহ এবং তার সেই হাত যেই হাতের মাধ্যমে সে স্পর্শ করে ধরে কোন জিনিসকে সেই হাতে আমি পরিণত হয়ে যায়। ওয়ারে জিলাহু এবং তার পা পাথি বিহা যেই পায়ের মাধ্যমে সে চলতে পারে যে পায়ের মাধ্যমে সে হাঁটতে পারে যে পায়ের উপর হাঁটে সে সেই পাতে পরিণত হয়ে যায় ওয়ালা ইনসানী লাহু তখন যদি আমার কাছে বান্দা চায় লাহু আমি বান্দাকে যা চায় তা দিই ইন ইনস্তায়ী বান্দা যদি আমার কাছে আশ্রয় কামনা করে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমার কাছে স্মরণ চায় আমি আমিহু বান্দাকে আশ্রয় দিয়ে থাকি বান্দা আমার আশ্রয়ে চলে আসে এ হাদিসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেগুলো যদিও আমাদের মূল আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত নয় কিন্তু এই বিষয়গুলো আমাদের সামনে আলোচনা হওয়া দরকার এই জন্য কারণ এই বিষয়ের মধ্যে কিছু বিভ্রান্তি বিভ্রাট রয়েছে এই হাদিসে কচ্ছিটি আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট করে আমাদেরকে বলছেন যে বান্দা নফল ইবাদত করতেই থাকে করতেই থাকে যখন এই নফল ইবাদত করে করতে করতে এক পর্যায়ে আমি বান্দাকে একেবারে ভালোবেসে থাকি আর ভালোবাসার পরে আল্লাহ রাবুল আলম বলতেছেন আমি বান্দার কান হয়ে যায় বান্দার ঝোঁক বান্দার হাত বান্দার পাঁতে রূপান্তরিত হয়ে যায় পরিণত হয়ে যায় यहादीसा नहीं एक लोक विशाल विभ्रांतर मध्य पड़े ग क्यों क्यों ई हदीस के, के जख पे अल्लाह तला बंदार चोखे जाए अल्लाह रबुल आलमीन बंदार कान आल्लाबीन बंदार हाथ हो जाए अल्लाह रबुल आलमीन बंदार पा हो जाए अल्लाह रबुल आलमीन बंदार मध्य अवतरण करें तेव क्यों यहादीस के सामने रेखे बोले ज़ रही ए तेहद कि ए तेहदे आल्ला बंदा एकाकार अर्थात एक और अभिन्न सत्ता हो जाए बंदा एर माधे आल्लाबुल आलमीन एम भाव एकाकार जाए, जाए बंदा एवं आल्लाह एक ही अस्तित्व परिणत हो जाए अभिन्न अस्तित्व हो जाएजींदी एट विभ्रांति ये तेहदा बता बंदा आल्ला मध्य और को ভিন্ন সত্তা থাকে না একটি সত্তা হয়ে যায় একই সত্তায় রূপান্তরিত হয়ে যায় এটাকে তেহাদ বলা হয় তাকে মানে ওয়াহদাতুল উজুদ সর্বেশ্বরবাদের যে বক্তব্য এর একই বক্তব্য যে খালেক এবং মখলুকের মধ্যে আর কোনো ভিন্নতা থাকে না খালেক এবং মখলুকের যে সত্তা রয়েছে এই সত্তা ভিন্ন সত্তা থাকে না একই সত্তায় রূপান্তরিত হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের সত্তা বান্দার সত্তার মধ্যে একই সত্তায় একাকার হয়ে যায় নামজ বিল্লাহমিন দালেক এই হাদিস থেকে বিভ্রান্ত একটি গোষ্ঠী এই দুই ধরনের ব্যাখ্যা নিয়েছেন মূলত এটি বিভ্রান্ত ব্যাখ্যা এই হাদিসে রসুল্লাহস্লাম এমনটি বোঝার নেই তাহলে আমাদেরকে জানতে হবে যে এই হাদিসের মাধ্যমে রসুল উল্লাহুল্লাহলাম কোন বিষয়টি বুঝিয়েছেন এই হাদিসের সঠিক অর্থ কী সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এ হাদিসের অর্থের মধ্যে হাফিজ আবুল রাজা হামি রহমতুল্লাহ রাই জ্যামিরুলুমুল হেকামের মধ্যে এ অর্থ করেন এভাবে বলেন যে অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করার কারণে এমন এক পর্যায়ে নিয়ে যান যে পর্যায়ে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্যের কাছে পৌঁছার কারণে প্রত্যেকটি ক্ষেত্রেই বান্দা আল্লাহ রব্বুল আলমিনে মোরাকাবা পর্যবেক্ষণকে উপলব্ধি করতে পারে প্রত্যেকটি কাজে প্রত্যেকটি হারাকাতে প্রত্যেকটি অবস্থায় এজন্য তিনি একটি বর্ণনা উল্লেখ করেছেন সেখানে তিনি বলেন থেকে বান্দাকে নিয়ে যান ইলিল এহসানের দারাজ এহসান কি আমরা হাদিসের মধ্যে জেনেছি রসুলাম এই বিষয়টি বলে দিয়েছেন এহসান হচ্ছে যে বান্দা প্রত্যেকটি অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের পর্যবেক্ষণকে প্রত্যক্ষ করবে যে প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ নির্দেশ সে উপলব্ধি করবে যে হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন এভাবেই আমাকে করতে বলেছেন তাই বান্দা প্রত্যেকটি কাজকে আল্লাহ রাবুল আলমিনের মনে হচ্ছে যেন আল্লাহ রাবুল আলমিনকে প্রত্যক্ষ করছেন এবং সেভাবেই করছেন এটি এক ব্যাখ্যা দিয়েছেন আহরুল তাহকিব মাহকিক উলামকালাম এহাদিসের ব্যাখ্যার মধ্যে আরেকটি কথা বলেছেন তারা বলেছেন এর অর্থ হচ্ছে বান্দা তার হাত তার চোখ তার পা তার অঙ্গ তার কোন অবস্থা দিয়ে বান্ধা কোন অবস্থানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন নাফরমানি করতে পারবে না যেহেতু আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালোবেসেছে এই জন্য আল্লাহ রাবুল আলমিন এই নাফরমানি থেকে তাকে তার অঙ্গ মুক্ত করে দিয়েছে মূলত এই হাদিসের মাধ্যমে এটি বুঝেছে সুপ্রিয় দর্শক হাদিসের বক্তব্য আমাদের কাছে স্পষ্ট যেহেতু খালেক এবং মখরুকের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে সুতরাং এই দাবি করার কোনো সুযোগ নেই যে আল্লাহ রাবুল আহমিন বান্দার মধ্যে একাকার হয়ে যাবে না হজমিল্লাবিন্দ আলেক বরং এই বক্তব্যের মাধ্যমে আল্লাহ সুবাহানুতাল বান্দার প্রতি আল্লাহর যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার বহিঃ প্রক্রাশ ঘটিয়েছেন এটা আমরা সত্যিকারভাবে উপলব্ধি করতে হবে সুপ্রিয় দর্শক আজকে আর সময় নেই ইনশাআ আল্লাহ তালা পরবর্তী আলোচনায় আরও কিছু শেয়ার করব আমরা আগামী পর্ব ইনশাল্লাহ আপনাদেরকে পাবই আশায় আজকে শেষ করছি আলহাম রবীলিনালাইকুম বরহমি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 জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সাড়ে আটটায় সকালে